আবুহর এরারা দিলাউতাল হতে বর্ণিত নাবিসাল্লাহ সাল্লাম বলেছেন ইসলামে ফারা ও আতিরা নেই ফারা হলো উটের প্রথম বাচ্চা যা তারা তাদের দেব দেবীর নামে জবহে দিত আর আতিরা যা রজবে জবহ করত